بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله অলহমদুল্লাহি নো ফিরু মিবি বনও দুি অনফুসি নমি সজ্জি আতি আলি من يهديه الله فلا مظل له ومن يظلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده ورسوله أم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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو إلى سبيل ربك بالحكمة والموعزة الحسنة ভিহম বিলতি আসল ইতেমার আজ শেষ দিনের এই শেষ রাত্রে আমরা উপস্থিত হতে পেরেছি নবী মোহাম্মদুর উপরে। লাখো সালাম যার প্রদর্শিত পথ আর হেদায়াত এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি হাজরাতে হাজরিন উপস্থিত বন্ধুগণ আজকে আমার বক্তব্য দাওয়াত এবং তবলিগ সম্পর্কে কিছু বিচ্ছিন্ন বক্তব্য দাওয়াত এবং তবলিগ আমি আপনাদের সামনে সুরায় আন্লের একশত নম্বর আয়াত করেছি আল্লাহ রাত করেন উর্দিক তোমার প্রভু আল্লাহর পথের দিকেই মানুষকে দাওয়াত দাও মানুষকে আহ্বান করো উদ দাওয়াত দাও তোমার প্রভু আল্লাহর পথে আল্লাহ রাবুল্লা মানুষকে এই পৃথিবীর বুকে चलवार जन्थ दान कर मानुष केवल से पथे दिखे आसते आहवान कर बंदुगण कोई काउ के आसते बोलें निश्चित से निश्चय एक पथे दाड़ी आज पथे आपनारसंद है ना अपनी जदिता अपनार दिखे आसते बोलें ड़ते नहीं आसते तुम्हें दावत दाओ पृथिवीर मानुष जन तुम्हार प्रभुर पथे आसे जख आल्लर पथे मानुष आसर पथ छाड़ते आल्लाह छाड़ा जो पथे से पथ ता पुरेपुरी बर्जन करते तभी एक लोक आल्ला पथे आसते এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়ে যায় যেমন আল্লাহর পথে আসতে হবে আর পথটা ছাড়তে হবে যে পথ আল্লাহর নয় সেই পথে থেকে কখনো আল্লাহর পথে আসা যায় না আল্লাহর পথে আসলে যে পথটি আল্লাহর নয় তা ছেড়ে দিতে হবে আল্লাহর পথ কোনটা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী তুমি বলে দাও আমার যে পথ আমি তোমাদের নবী আমার যে পথ এই পথই হচ্ছে আল্লাহর দেয়া সঠিক পথ উল্লাহাদিহি সাবি আদৌ ই আল্লাহ রব্বুল আলমিন যে পথ দিয়েছেন সেই পথ আল্লাহ বলতে বলেন আল্লাহ নবীকে যে নবী তুমি বলো আমার যে পথ যে পথে আমি চলেছি এই পথই হচ্ছে একমাত্র আল্লাহর পথ সেই পথে দুনিয়ার মানুষকে আমি ডাকবো আল্লাহর সেই পথ পথে আমি চলি এই পথে আমি মানুষকে ডাকব কিন্তু কথা আছে অন্ধ মানুষের মত নয় আলা বসির আমি কোথায় নিতে চাই কি বলতে চাই সব যাকে আমি ডাকবো সে চোখ খুলে দেখবে এর মানবে না দেখে মানবার দাওয়াত আমার নয় উল্জিআন আনা তানি যে লোকগুলো আমাকে মানে ওমানিতাহনি যে মানুষগুলো আল্লাহ নবীর কথা আল্লাহ বলে দিচ্ছেন তুমি বলো হে নবী ওদেরকে বলে দাও ও মানিতাবাহনী যে মানুষগুলো আমি নবী আমাকে মানে তারও মানুষকে আল্লাহর পথে ডাকে ডাকবে তারা না আমরা বলি তাই আমার যারা অনুসারী হবে তারাও মানুষকে ডাকবে আল্লাহর পথে আসতে বলবে তারাও মানুষকে দেখায় তারপরে বলবে দলিল দিয়ার পর বলবে তাকে বুঝাবার পর বলবে এইটাই হচ্ছে আমার পথ এইটাই হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের পথ অতএব আল্লাহর পথে যদি কাউকে ডাকতে হয় তাহলে দলিল ভিত্তিক মানুষকে ডাকতে হবে দলিল দিয়ে মানুষকে আনতে হবে আল্লাহ কি বলেছেন নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ কি বলেছেন সেই কথা বলেই মানুষকে আল্লাহর পথে আনতে হবে কোন মানুষকে কোন দলিল না দেখিয়ে কোরআনের কোন আয়াত না দেখিয়ে রসুলের কোনো হাদিস না দেখিয়ে কাউকে ডাকা যাবে না বন্ধুগণ স্পষ্ট হন আল্লাহর কোরআন যদি হয় ডাকবার রসুলের হাদিস যদি হয় দাওয়াতের দলিল তাহলে আল্লাহর কোরআন ও রসুলের হাদিস ছাড়া যত কেতাব আছে ওগুলো বাতিল হয় না বহল থাকি। रसूल दिन पथे मानुष के दावत दार से गो ब है ना बहल था आर जिज्ञेस कर আল্লাহ তালা পৃথিবীর বুকে মানুষের আমল করার জন্য কেতাব নাজিল করেছেন তার নাম হচ্ছে আল কোরআন অতএব আমাদের আমলের কিতাব আল্লাহর কিতাব আমাদের আমলের কিতাব আল কোরআন আমাদের কাছে আমলের আর কোন কিতাব নাই ওই আল্লাহর কিতাব আমল করার জন্য নাজেল করা হয়েছে কেবল কেবলমাত্র আল্লাহর কিতাব পড়ে সব হাসিল করার জন্য নাজিল করা হয় নাই আল্লাহর কিতাবে আল্লাহ যা বলেছেন তা জানতে হবে এবং মানতে হবে কেবল কেবলমাত্র পড়তে হবে আর বন্ধ করে রাখতে হবে তার জন্য কোরআন নাজেল হয় নাই অতএব আমরা যে তবলিগ করি আমাদের তবলিগের কিতাব আল কিতাব আমাদের তবলিগের কিতাবের নাম কি আল কিতাব আল্লাহর কিতাব এই ধ্যান ধারণায় যদি আমরা অচল আর অবিচল থাকতে পারি এই পৃথিবীর কোন শক্তি আর কোন বক্তব্য আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না কেউ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না আমরা বলবো আপনার কিতাব বাদ দেন আমাদের কিতাব আল্লাহর কিতাব তাতে আপনার কথা কোথায় আছে আপনি দেখিয়ে দেন নবী মোহাম্মদুর রসুল্লাহাম তিনি এই আল কিতাব এই আমলের কিতাব তার ব্যাখ্যা দিয়েছেন তা হচ্ছে হাদিসের কিতাব সেই কোন কিতাব হাদিসের কিতাব রসুলের হাদিসের কিতাব বন্ধগণ, ওই আল্লাহর কিতাব আর হাদিসের কিতাব এটাই হচ্ছে আমাদের কিতাব এটা সেরে হয় না এবাদত হয় কিন্তু আল্লাহর কিতাবের সঙ্গে যদি বলা হয় কিতাব পড়তে বসছি আর সেটা যদি আল্লাহর কিতাব না হয় তাহলে ওই আল্লাহর কিতাবের সঙ্গে কিতাবে কেতাবে শরিক হয় না অন্য কিছু হয় কিতাব একমাত্র আল্লাহর কিতাব যদি মুসলমানদের জন্য কোন থেকে থাকে সেটা হচ্ছে আল কিতাব ঠিক কোন হাদি আর হেদায়ত তিনি যদি কোরআনের তথা আল কিতাবের সম্পর্কে কোন সত্য কথা থাকে সে কথা হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ ওসাল্লামের কথা লিতুবজিম হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও এই কোরআন করা হয়েছে তোমার কাছে আর এই কোরআনের তফসির এই পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না এই কোরআনের একমাত্র তুমি আমার নবী তুমি দেবে হেন এই কোরআন করেছি আর এই কোরসির কে দেবে করবে এখন একটা কথা চিন্তা করেন আমি যদি স্বপ্নের মধ্যে কোন আয়াতের তসির স্বপ্নে দেখি এটা মানা যাবে না কেন আমি কি স্বপ্নও দেখতে পারবো না আমি স্বপ্নে আজ যদি কোন রসুল্লাহ ওসাল্লামের কাছে আল্লাহ রবুল আলমিন কোরআন করে कुरान तफसिरोिका से नाजिल कर मानुष्टर तफसिर को मुसलमान ग्रहण करते बंद तफसर देखें ना वो आल्ला नबीर तफसर बांगल्पी बांगाली কোরআন শরীফ নাজেল হয়েছে তো বাংলায় তাই না কোরআন মজিদ কি বাংলায় না আল্লাহর নবীর হাদিস কি বাংলায় না তাহলে আল্লাহর কেতাব বাংলায় তর্জমা হয়েছে রসুলের কেতাব বাংলায় তর্জমা হয়েছে এখন আল্লাহর কেতাব বাংলায় তর্জমা যা হয়েছে ওটা পড়া দুরুস্ত আছে না নাই আছে আল্লাহর নবীর হাদিস বাংলায় তর্জমা হয়েছে ওটা পড়া দুরুস্ত আছে না নাই দুরুস্ত আছে ফজাইল আমাল একখানা কিতাব ওটা কিন্তু বাংলায় না ফজাইল আমাল এই কিতাবটি উর্দুতে লেখা বাংলায় না যেমন কোরআন হয়। ফাজ আমাল বাংলায় এটা পড়তে হবে কিন্তু আল্লাহর কেতাব বাংলায় ওটা পড়া হবে না তাহলে আল্লাহর সঙ্গে এটা কোন ধরনের মিত্রতা আল্লা সঙ্গে কোন ধরনের আমাল মোহাম্বত লেখা তার বাংলা পড়া যাবে কিন্তু বোখারি শরীফ হাদিসের কিতাব তার বাংলাটা পড়া যাবে না এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে ওই দলের সঙ্গে আল্লাহ নবীর হাদিসের সাথে শত্রুতা আছে किताब बंग लाए। तालीम करना तुझते आल्लार कितबर संगे समक भ যে তাবলিগ থেকে আমরা পৃথক আমাদের পার্থক্য হচ্ছে ওটাও বাংলা আর এটাও বাংলা কেন আল্লাহর কেতাব সামনে রেখে তালিম করা হয় না আমি মোবাইল ক্রাম দিগকে বলবো আমি আপনাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য আয়াদ সামনে আনছি বন্ধুগণ মনে রাখবেন যে আমাদের তালিমের জন্য পাঠানো হয়েছে আল্লাহর কোরআন আমাদের তালিমের জন্য পাঠানো হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমকে আল্লাহ তালা এর করেন হে মানুষ তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকবে কি দিয়ে ডাকবে হেকমত দিয়ে ডাকবে এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে থাকে হেকমত মানে কৌশল হেকমত মানে কৌশল কায়দা এরা এতই মূর্খ হেকমত মানে কৌশল নয় মেফত এর এগারো নম্বর পৃষ্ঠা এই হাদিসের কেতাবে রয়েছে হেকমত এর অর্থ আল্লাহর নবী রসুল্লা হলো তোমরা যখন মানুষকে দিনের পথে ডাকবে তোমরা এই আল্লাহর নবীর হাদিস বলে আল্লাহর নবীর এই সুন্নত দিয়ে মানুষকে দিনের পথে ডাকবে আল্লাহর নবীকে বলেছেন তুমি আল্লাহর পথে মানুষকে ডাকবে তুমি তাদের কাছে উপস্থিত হয়ে যা বলবে পরিচয়ের দিক থেকে তুমি কিছু বলো এরপরে এই কোরআনকে পেশ করতএব ডাকবার জন্য দাওয়াতের জন্যে তবলিগের জন্যে সর্বপ্রথম হচ্ছে হাদিসকে পেশ করতে হবে এরপরে আল্লাহ তালা বলেন হাসানা প্রথম হাদিস এরপরে পরে মাওয়ানা মাওজা হাসানা কাকে বলে হিনুদুল সুরাই আলে এমরান একশত আটত্রিশ নম্বর আযাতে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ডাকবার জন্য পয়লা কেন হাদিসের কথা বললেন তারপরে কেন তিনি কোরআনের কথা বললেন উদিল হেকমত প্রথমে মানুষকে ডাকতে গিয়ে সুন্নত দিয়ে শুরু করো এরপরে কোরআন তাদের সামনে পেশ করো কেন এই কোরআন হয়েছে আল্লাহ পক্ষ থেকে আল্লাহের জন্য আগে সুনত তারপরে আগে বন্ধুগণ কোরআন নাজিল হয়েছে রসুলের কাছে রসুলের দাঁড়াবার নাম সুন কথা বুঝতে পেরেছেন दावत देवें तक दाड़ाते दाड़ार नाम सुन्नत सुन्नत आगे ना तेलावत आगे सुन्नत आगे ना अब आसन কোরআন নাজিল করা হয়েছে ওটা পড়তে হবে কার মতো রসুলের মতো না আমার পড়ার মতো রসুল যেমন পড়েছেন তেমন পড়তে হবে তাহলে রসুলের শিক্ষা আগে না কোরআন আগে মর্যাদার কথা বলছি না প্র্যাকটিস কথা বলছি অতএব এই কোরআন জানতে হবে রসুলের কাছ থেকে এই কোরআনের ব্যাখ্যা পাবো রসুলের কাছ থেকে এই কোরআনটা কোরআন বলে আমরা জানবো রসুলের কাছ থেকে অতএব যার উপরে নাজিল হয়েছে তাকে আগে দাঁড়াতে হবে তারপরে তার মাধ্যমে কোরআন পাওয়া যায় আল্লাহর নবীর সুনত সেই সুন্নতের মধ্যে থেকে বেরিয়ে আসবে আল্লাহ কি বলেছিলেন সেই সে কোরআনাস কত যুম্মুর রব্বিকম হে দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদেরকে এরপরে বলেন যারা দাওয়াত দেবে দিতে কি দেখবে एक दल मानुष केवल सुनते राजी प्रश्न बस तरफ दखा कि तुम्हारे संगे तर्क करते चाय तर्क करते चाय तक तुम्हारे तर्क करते दावत पथ कयटा तीन अल्लाबी सुन्नत पेश कर दावतर कुरान पेश कर दावत बहस करतेजा दावत पद्धति बंदर तीन टी पद्धति নবী মোহাম্ম যারা মুসলমান তখন হয়নি যারা মুসলিম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ নবীকে তবলিগ শিখান সে নবীকে পাঠিয়েছেন ফিল উম্মিজ কাফেরদের মাঝে যারা উম্মি তাদের মাঝে হিমায় এ নী जख दाड़िए सपा कि सब सुन्नत ना नबी जाता की सुन्नत दाड़ी जाबी ए नबी दाड़ी जा तर आया अल्लाह आयात करब आल्ली मोहम्मद कित এই কাফেররা কা মজিদের এই দাওয়াত তবলিগ আগে কিছুই জানত না সুরে জমা দুই নম্বর আয়াত অতএব যারা কাফির তাদেরকে আল্লাহর নবী তবলিগের পদ্ধতি শিখাই ছিলেন হে নবী তুমি নিজ হাজির হও তার কারণ তুমি তো সুন্নত সাহবাদেরকে দিয়ে নয় তুমি তাদের কাছে হাজির হয়ে কোরআন কোরআনের ব্যাখ্যা দাও তুমি কি বলতে চাও তাদের কাছে বলো এই তিন ভাবে তাদেরকে তবলিক করো আজ যদি আমরা কোনোদিন মুসলিমদের কাছে এবং যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই মোহাম্মদুর হাদিস তাদের কাছে পেশ করতে হবে বন্দগণ এই দাওয়াতের মধ্যে এর মধ্যে কোরআন আছে হাদিস আছে বুজুর্গদের কোন কাহিনী কিন্তু বুজুর্গদের কোনো কেতাব নাই বুঝতে পেরেছেন কোরআনের মধ্যে বহু বুজুর্গদের কাহিনী আছে হাজরত ইব্রাহিম আলাইহিস্লাম বুজুর্গ না আনতে হয় তা কোরআনের মধ্যে যে সকল বুজুর্গদের কথা আছে ওই বুজুর্গদের কথাই হচ্ছে হেদায়তের কথা ওই কোরআন নাজেল হওয়ার পর যদি কেউ তোমাদের কাছে বুজুর্গ হয় তাদের কাহিনী কিন্তু হেদায়তের কাহিনী নয় হেদায়তের কাহিনী হাজর হেদায়তের কাহিনী নয় হেদায়তের কাহিনী হজরতে ইউসুফ আলাই হুসলাতের কাহিনী কিন্তু খাজা ময়নুদ্দিন চিস্তির কাহিনী কোনো হেদায়তের কাহিনী নয় হেদায়তের কাহিনী হেদায়তের কাহিনী নয়ান উল্লাস এই বয়ান এই বিবৃতি এই কাহিনী মজা তা হচ্ছে একমাত্র কোরআন কোরআনের বাইরে যে সকল কাহিনী আছে এই কাহিনীর কোন কাহিনী হেদায়তের কাহিনী নয় অতএব কেউ যদি এক ঘন্টা বক্তৃতা করে তার মধ্যে পাঁচ মিনিট যদি এই সকল বুজুর্গদের কাহিনী বর্ণনা করে তাহলে এই পাঁচ মিনিট সময় সে এই বক্তৃতার মধ্যে নষ্ট করেছে যেহেতু এর চেয়েতে বড় বুজুর্গদের কাহিনী কোরআন মজিদের মধ্যে আসে না নাই আমাদের তাবলিগ আর তাদের তাবলিগের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের বুজুর্গ হচ্ছেন সাহবায়ে কেরাম আমাদের বুঝুর্গ হচ্ছেন আমি এর পরে আমাদের কাছে আর কেউ বুজুর্গ নাই বন্দুগণ নাস। এভাবেই আমাদের দাবাত দিতে হবে এখন মুসলমানের কাছে মুসলমান তবলিক করবে না করবে না করবে আমরা তো মুসলমানের কাছে করি আল্লাহকে মুসলমানদের কাছে তবলিক করেছেন হে দুনিয়ার মানুষ আমার এই নবীকে যেমন উমিদের জন্যে কাফের জন্যে তবলিগের উদ্দেশ্যে পাঠিয়েছি তেমন যারা মুসলমান তাদের কাছে তবলিগের জন্য ওই একই নবীকে পাঠিয়েছে লাকাদ এই মুসলমানদের কাছে রসুলের তবলিক কেমন হবে এখানে আল্লাহ নবী কি করবেন এই কোরআন তেলাবত করবেন ওই ও এই মুসলমানদের যে কাজগুলো ভুল সেই কাজগুলো সংশোধন করবেন ওই আল্লি মোহামুল কিতাব আর এই আল কিতাব কোরআনের শিক্ষা দেবেন বল হেকমা নবীর সুন্নত নিজেই তাদেরকে পড়ে পড়ে বুঝিয়ে দেবেন বলুন কয়টি কাজ হল একটা হচ্ছে আল্লাহর কেতাব কোরআন পড়ে শোনাবে মুসলমান मुसलमान का मुसलमान हिसाब से नमज पढ़ते गए जाशोधन कर रोजा रखते गार संशोधन करा हजुर भाई আপনাদের টাও আসে আর আমাদের টাও আছে আসে না একরকমের তবলিক জামাত একটা নামাজ বলে না ওটাও আছে এটাও আছে ওটাও ঠিক আছে এটাও ঠিক আছে। আল্লা নবীর তবলিক হচ্ছে যেটা ঠিক সেটা রাখো যেটা বেঠিক সেটা তাড়াও আল্লি মোহামুল কিতাব তালিম হবে আল কিতাবের তালিম কোন ফজাইলের হবে না কিতাব বল হেকমা আর তবলিগ হবে তালিম হবে কেবলমাত্র আল্লাহর নবীর সুন্নত হাদিসের তালিম এই চারটি তরিকাই হলো কেবলমাত্র তবলিগের কে শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীকে আর আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন আমাদের তবলিগ শুনলাম আর মুসলমানের কাছেও আমরা তবলিগ আল্লাহর কোরআন থেকে আমরা বুঝলাম যে তবলিগের সঙ্গে কোরআনের এই তবলিগের মিল আছে সেটাই কিন্তু তবলিগ যে তবলিগের সঙ্গে কোরআন শরীফের এই আয়াত গুলোর মিল নাই সেই তবলিগ তবলিগ নয় সেটা তকলিফ সেটা হলো তকলিফ গরমিল কি আল্লাহর কোরআন থেকে তালিম করা হয় না রসুলের কোন হাদিসের কিতাব থেকে তালিম করা হয় না হাদিস সরাসরি হাদিসের কেতাব থেকে তালিম করা হয় না বেছে বেছে হাদিসের তালিম করা হয় এই বাসুনির মধ্যে অনেক জটিলতা আছে এই যে বেছে বেছে এর মধ্যে আছে। কেন এই কিতাব থেকে তালিম করা হবে এই কেতাব বাংলা আর বখারি শরীফও বাংলা সরাসরি হাদিসের কেতাবের তালিম এটাই হচ্ছে শিক্ষা ওর ভিতরে ভেজাল আছে তার কারণ বোখারি শরীফের তালিম যদি করে নামাজের মধ্যে পয়লাই আছে মসাহ করতে হবে সার করতে হবে এই মাথার সামনের দিক থেকে একেবারে পেছনের দিকে নিয়ে যেতে হবে আর পেছনের দিক থেকে এই সামনের দিকে আনতে হবে এর নাম হচ্ছে মাথা মোশা সামনের দিক থেকে পেছনের দিক আর পেছনের দিক থেকে সামনের দিক এটা না করলে নামাজ হবে না তার কারণ এটাই হচ্ছে উজু আর উজু যদি না হয় তাহলে নামাজও হবে না আমির সাহেব তিনি মাসামুত মোসা করতে গিয়ে এইটুক পর্যন্ত হাত তুলে তারপরে ছেড়ে দেন আছে না অনেক আমির সাহেব এই পর্যন্ত হাত তোলেন আর মোসা করেন না। সুন যদি একবার এই পর্যন্ত আনে আর একবার এই পর্যন্ত আনে না দেখা যাবে বুখারি শরীফের মধ্যে আমির সাহেবের উজু নাই বুখারি শরীফের মধ্যে যে উজু আছে সেই উজু আমির সাহেব করেন না তাহলে বোখারি শরীফ যদি তালিম করা হয় উজুর জায়গায় তাহলে ইমাম সাহেবের নামাজ হয় না হয় না অতএব इमाम साहेब नामजा दे नाम यहां क्यों जानते ना पारे से नामिलत थे मसला थ नामत थे नामज पड़े एत लक्ष गुण सब क्यु नामजा जदि बिना उजुते है कत गुण सब উজুর মশলা ওখান থেকে পড়ানো যাবে না যে উজু করে না এই বিনা উজুতে নামাজ পড়ে এটা বোঝা যাবে না আর এটা বোঝাই যদি যায় তাই তো চলবে না এজন্য আমরা যে তবলিগ করবো সেই তবলিগের তালিমের কিতাবের নাম আল্লাহর কিতাব আর রিয়াদ হাদিসের কিতাব বুঝতে পেরেছেন ভেজাল নাই যে তবলিগে আছে সেটি হচ্ছে খাটি তবলিগ আর যে তবলিগের ভিতরে ওই খালি ফজিলত কিন্তু নামাজটা কিসে হবে এই মশলা নাই ওর মধ্যে ভেজাল আছে पद्धति छाड़ा मैं क्यों तक जदि असर नामजे अक्त है नाम पड़े ना ना पड़े कि मन करें जरा ईमानदार তারা বাজারে বাজার করতে যায় বাজারে নামাজ পড়তে যায় না কিন্তু বাজারে গিয়ে যদি নামাজের রক্ত হয় তাহলে নামাজ তারা বাদ দেয় না ঠিক তো বাজারে নামাজ পড়তে যায় না কিন্তু ইমানদারে যদি বাজারে নামাজ পড়তে যায় বাজারে বাজার করতে যায় আর তখন যদি নামাজের রক্ত আসে नामे बाकी बाजार कर ठीक ना बेठी ठीक तेमनी एक ते मुसलमान तरीवन सब दावत यसलमान जो बाजारे गए बजार कर उद्देश्य जे नाम पढ़े कंतु बजार বাজার করতে গিয়েছে নামাজ পড়তে যায় নাই তেমনি করে একজন মুসলমান যখন তার শ্বশুর বাড়ি যায় সেখানে ওই দাওয়াত নিয়ে যায় তার কারণ মুসলমানের এক নাম দাওয়াত এক নাম তবলি সে যদি জামাই বাড়ি যায় তাহলে এই মুসলমান সেখানে বসে থাকে না বেড়াবার মধ্যে সেই দিনের দাওয়াত দেয় যেমন বাজার করার মধ্যে সে আসল নামাজটা পড়ে নাই। আবার আসুন উদো ইল আল্লাহ বলেছেন তোমাকে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হবে সকালে না বইকালে আসরে না মগরেবে উজু আছে না বিনা উজুতে কিচ্ছুই কিন্তু নাই উদো ইলা সাবিলি। রব্বী আল্লাহর পথে ডাকতে হবে এই আল্লাহর পথে ডাক একটি মুসলমানের জীবনের সার্বক্ষণিক সাথী জোহরের নামাজের আলাদা সময় আছে আল্লাহর দিনের দাওয়াতের জন্য কোনো জোহর ফজর আসর নাই বিষয়টি ভালো করে বুঝতে হবে উদহ ইলাস রব্বি আল্লাহর পথে ডাকতে হবে যখন যাকে তাকে আল্লাহর পথে ডাক দিতে হবে এই ইলা রব্বিক এটা নামাজ পড়া যেমন তবলিক করাও প্রতিটি মুসলমানের জন্য সমানভাবেই ফরজ রোজা রাখা যেমন ফরজ দেখুন আল্লাহ রব্বুল্লাহমিন এই বারো মাসের মধ্যে एक मास के रोजार्ज निर्दिष्ट करब्बिक अल्लाहर पथे मानुष के डवार मास आल करें हज करारबीन निर्दिष्ट कई दिन धार् कर रब्बिक मुसलमान के दाव दे सप्ताह निर्दिष्ट करें नाई ईदर नमज पढ़ारिष्ट दिन धार्ज करव्वाल उदयला सबील रब्बिक मानुष के आल्लर पथे दावत करार् आल् दिन धार्ज करें नाई अतए व्यक्ति मुसलमान तरह हाटा दिन दावत बड़ा दिन दावत घुमानो दिन दावत पढ़ानो दिन दावत অর্থাৎ মুসলমান মূর্ত একটি দিনের দাওয়াত যে ব্যক্তি নামাজ পড়ল দিনের দাওয়াত্মুরসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের জীবনের প্রথম কাজটাই করল না গাড় আল্লাহর নবী দাওয়াত পেয়েছিলেন তহিদের সর্বপ্রথম জীবনে এই ইমানের পর প্রথম কাজে তিনি দাওয়াত দিলেন করলেন। তবলিক ইমানের পর সব চেয়েতে প্রথম একটি মুসলমানের জীবনে যেটা ফরজ সেটা হচ্ছে এই তবলিগ আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই সৎকা দেই কিন্তু যে কাজটা সব চেয়েতে কাম করি সেটা হচ্ছে এই দাওয়াতের কাজ করি তবলিগের কাজটা করি না বন্ধুগণ এই কথাটি আমাদের মনে রাখতে হবে মুসলমান হয়ে মুসলমানের কাছে তবলিক করতে হবে সম্ভব হলে অমুসলমানের কাছেও তবলিক করতে হবে এই তবলিগের উদ্দেশ্য কি এই তবলিকের উদ্দেশ্য হচ্ছে আমি জানব এবং মানব না হ্যাঁ জানব এবং মানবো ওই বড় বড় হুজুররা সব হাদিসের কিতাব পড়ে আমি বুঝতে পারি না তাদের কি মনে থাকে না মনে থাকে না উল্টা করে কেনই ওই পড়াশোনা করে আমার বুঝে আসবে আমার কাছে ও যে বুখারি তাদের কাছেও সেই বুখারি আমার কাছে যে মুসলিম তাদের কাছে সেই মুসলিম আমার কাছে যে তিরমিজি তার কাছেও তিরমিজি बंदुगण मे हताशिजिरला कथाए कथा कितने नाम तिरमिजी बांगलार तट जमा गया देखे नहीं इसलामी फाउंडेशन तो কালকে বলেছি আজকে অনেক বলে আপনাদের চাই না। ওখানে আছে আব্দুল্লা নাম করে একজন সাহাবি তিনি বলেন হে ভাইরা হজরত আবু বকার হজরত ওমর এবং রসুলসাহামকে বিসমিল্লা জোরে পড়তে শুনি নাই তোরাও এই বিসমিল্লা জোরে পড়বি না বিসমিল্লা জোরে পড়া কিন্তু বেদাত কি মারাত্মক কথা না একজন সাহাবি সে বলছে যে আবু বকার ওমর বহু নামাজ পড়েছে তাদের পেছনে কাউকে বিসপুল্লা জোরে পড়তে শুনি নাই এমনকি বিসপুল্লা জোরে পড়তে শুনি নাই এখন যদি বিসপুল্লা জোরে না পড়ে থাকেন যদি আবু বকর জোরে না পড়ে থাকেন হঠাৎ ওমর যদি জোরে না পড়ে থাকেন আমরা যদি জোরে পড়ি এটা শূন্য তবে না বেদাত হবে তো উনি আবার হেদায়ত করেন যে শোন এই রকমের জোরে না জোরে যদি পরিষ্ঠালে বেদাত হবে দারুণ কথা ওই তীর কেমন কথা হলো আব্দুল্লা ছেলে বলে আবদুল্লার ছেলে নাম কি বলে নাম দিয়ে তোমার কান কি বল তার ছেলে এরবিতে ছেলেকেও বলে আর ভাতি কেও বলে তো এই যে আব্দুল্লা কি আবদুল্লা বুঝতে পারছেন যে হাদিসে নাম নাই ঠিকানা নাই ওই বলা হয় হাদিস মজহুল আর মজহুল এটা কি হাদিস আর হাদিস পড়ার বলা আছে হাদিসুল মবহুম এ হাদিসুল মবহুম যে হাদিসটি তার রাবি জানা যায় না সেই হাদিসটি পড়ানো হয় পড়া হয় পরীক্ষা নেওয়া হয় পাশ করা হয় ফেল করা হয় বন্ধুগণ তিরমিজি শরীফের এই হাদিসটি হাদিস নয় যেহেতু ইবন আবদুল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর মানুষ ওই ইবনা আবদুল্লাহকে আবিষ্কার করতে পারে নাই জানি না ওই পড়েছি, ওই তিরবি সকলে পড়েছে এখন আমি যেটা জানি উনি জেনেও সেটা বলেন না কেন আমার বুঝে আস বন্দগণ আসুন সেই কথায় তবে লিখ হলো দিনে শিক্ষা কর আর তবলিগ হলো সেই হাইলে মেনে চলা জানব আর মানব না আমি জানবো নিজে মানব আর অন্যকে বলবো এই তিনটি কথার নাম হচ্ছে দাওয়াত তবলিগ ও তালিম এই সব সম অর্থ বোধক তবলিগ অর্থ হচ্ছে জানতে হবে তাই তো এর পরে মানতে হবে না না জেনে মানতে হবে এই জানার ফিলত শোনেন উদ্বোধনীতে বলেছিলাম মুসলিম মিসকাত প্রথম নম্বর খন্ড দুইশত নম্বর হাদিস আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জানবার জন্য বাড়ি থেকে বেরিয়েছে হচ্ছে সে কিছু আল্লাহ ও রসুলের কথা জানবে আল্লাহর নবী বলেন এই উদ্দেশ্যে যে ব্যক্তি বাড়ি ছেড়ে বেরিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের এবং সোজা করে দিয়েছেন আপনি বেরিয়েছেন যখন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই জান্নাতের দিকে চালিয়ে জান্নাত দেবেন রসুলের এই বাণী কোনো দিন আমরা মিথ্যা মনে করি না কেন জানতে চান চানটা ভাইকে বলতে চান দরদা ইনি রসুল মা জি তুল কাসির বলেন আমি বসেছিলাম সিরিয়ার একটি মসজিদে বসেছিলেন একটা লোক এসে বললেন হে আল্লাহ সাহাবি আবুদ্দা আপনার কাছে আমার কোন দরকার নাই তবু আমি এসেছি বলে কেমন কথা হলো দরকার নাই তো এলে কেন বলে হুজুর जतिस नाम सब हादिस मुखस्त कर फेले क्योंकि एक हादिसर पत्ता पाईनाशा हादिस আপনার নামে আপনার কাছ থেকে আমি হাদিস হাদিস পেয়েছি। কিন্তু আর একটা তাহলে তো একশোটা হয় ওই হাদিস আমি খুঁজে পাই না মদিনায় আপনার যারা ছাত্র আছে তাদের কাছ থেকে বাকিগুলো জেনেছি কিন্তু একটা হাদিস আমি পাই নাই সেই এক हादीनारण मदीनाथ पाये हेटे अपन सीरिया मानुषारेटाई जानते धरून ये तक शनो सम्भवतः हादिस तुम्हें पारो नाई এই হাদিসটি যাকে তিনি বলেছিলেন সে লোকটা ওই আবুদ্দার সঙ্গে সঙ্গে তার খাদে ও লোক মদিনায় নাই ওই হাদিসটি যে সে যখন মদিনায় নাই আর মদিনায় যারা আছে তাদের কাছ থেকে এই হাদিস পাওয়ার কোন উপায় নাই তাই আবুদ্দারদা বলে দিলেন হ্যাঁ যে হাদিসটি তুমি জানো না সেই হাদিস হয়তো এটা হতে পারে সেই হাদিসটা হচ্ছে এই যে নবী বলেছিলেন যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর দিন জানার জন্যে কোরআন এবং হাদিসকে জানার জন্য বেরিয়ে পড়বে রাস্তাও আছে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত ঠকাবেন না অন্য কে জান্নাত যেভাবে দেবেন তার চেয়েতে অনেক সোজা ভাবে এই লোকটাকে জান্নাত দেবেন এর চেয়েতে জান্নাত সোজা সরল ভাবে আর কেউ পাবে না আমরা তাই নাকি নজ্লাহ আলী আমরা সবাই জান্নাতে যেতে চাই বাড়ির থেকে আপনারা যারা বেরিয়ে বেরিয়েছেন আল্লাহ নবীর এই হাদিস মোতাবেক সকলেই আপনারা জান্নাতের দিকে এগোচ্ছেন অন্য ডানে কোনো পথে নয়। আবি আমরা এই যে জানবার জন্য রাস্তায় বেরিয়েছি তো এরপরে যাই কোথায় রাস্তায় বেরিয়েছি এরপরে আমরা মসজিদে যাই না কোনো ক্লাবে যাই কথাটা বুঝতে পেরেছেন তবলিগি জামাত যা আমরা বেরোই বাড়ির থেকে বেরোয় যাই কোথায় এই মসজিদে যাওয়ার কিছু তবলিগের জামাত তবলিগের লোকেরা যখন মসজিদে যায় আল্লাহ তালা এই সকল লোকদের সম্পর্কে নবীর ভাষায় বলেন কি হে দুনিয়ার মানুষ শোনো ওই তবলিগের জামাত যে মসজিদে যায় ওই জায়গাটির আমার প্রিয় কোন জায়গায় দুনিয়ার বুকে নাই আহ্বুল বিদ ই রু মুসলিম যে ব্যক্তি কেবলমাত্র নামাজের উদ্দেশ্য নয় মসজিদে নামাজও পড়বে আর সেই মসজিদ থেকে কিছু তালিম হাসিল করবে কোরআন এবং হাদিস শিক্ষা করবে এই উদ্দেশ্যে যদি কোন লোক মসজিদে যায় আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ বেসতে পাঠাবার জন্য নিজেই জামিল হয়ে যান ওই মানুষগুলো সকালে যদি পৌঁছায় অথবা সে বইকালে পৌঁছাক সে জামাজ সকালে গিয়েছে না বইকালে গিয়েছে এটা আল্লাহ দেখেন না আল্লাহ সকাল বৈকাল না দেখে শুধু দেখেন যেরা কখন পৌঁছালো রাহা যখন এই মসজিদে পৌঁছে যায় আল্লাহ তাদেরকে ভেস্ত দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান নবী বলেন আমার এই মসজিদে কেউ যদি কোনো কথা জানতে আসে এটা শুধু মদিনার মসজিদের জন্য খাস নয় কোন মানুষ যখন মসজিদে কিছু তালিম হাসিল করতে যায় আল্লাহ নবী বলেন ফিস বলেন্লাহর পথে যারা যুদ্ধ করছে তাদের যে মর্যাদা আর এই মসজিদে যারা তালিম হাসিল করার জন্য যাচ্ছে তাদেরও এই একই মর্তব্য একই মর্যাদা আবার বলেন যে শিক্ষক যে আমির যে মোহাল্ল এই মানুষগুলোকে আল্লাহর দিনের তালিম করছে কোরআন সন্ন্যার তালিম করছে তার মর্যাদা আর যুদ্ধে মোজাহেদের মর্যাদা এক বন্ধগণ কিন্তু যেখানে জিহাদ আছে সেই জিহাদ বাদ দিয়ে শুধু মসজিদের মধ্যে পড়ে থাকলে কিন্তু আবার গোনা হবে কিন্তু যেখানে জিহাদ নাই সেখানে তো বিড়ে হলো জেহাদ কথাটা বুঝতে পেরেছেন আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি আর অবস্থা এখানে অস্ত্র নিয়ে লড়াই করার মতো কোন পরিবেশ বর্তমানে নাই অতএব যারা আল্লাহর দিন জানতে চায় আল্লাহর দিন মানতে চায় তারা যদি জামাতবদ্ধ হয়ে মসজিদে থাকে তাহলে মোজাহিদ হিসেবে তারা সব পাবে শোনেন কেন জিহাদ কাকে বলে এমনি সৌদ রাজিয়ালেন যারা দিন থেকে সরে গেছে নবীর পথ থেকে সরে গেছে যারা শক্তি দিয়ে এই বাতিলের মোকাবেলা করবে যারা এই বাতিলের বুদ্ধি জেহাদ করবে শক্তি দিয়ে তারা ইমানদার তাহলে বাতেলের বুদ্ধে যদি শক্তি থাকে সেই শক্তি প্রয়োগ করার নাম জেহাদ অমনজাহাদিস যদি ক্ষমতা না থাকে তাহলে বাতেলের বুদ্ধে কথা বলার নাম জেহাদ কথা বলতে পারে না কিন্তু তা শিক্ষিত মানুষ তার কাছে বুদ্ধি আছে এই বুদ্ধি দিয়ে বাতেলের মোকাবেলা করে এটাও জেহাদ মিন হাব तीन प्रकार क्या जेहदीकारा तरण तबलीग जमात के अन्या बुद्धि कथा बोलते न्याय पक्षे कथा बोलते शुद्ध चुपचाप थे तबलिग होना बंद আর একটি দিঘ হাদিসের একটি অংশ পড়ে শোনাচ্ছি এ হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই বলেন শোনো আমি একদিন ঘুমিয়ে আছি এর মধ্যে আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখাচ্ছেন কেউ সে ডাকছে মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলাই আমি বললাম লব হে আল্লাহ আমি হাজির হে মোহাম্মদ তারা কি বলছে বলে আল্লাহ ওই ফেরেস তাদের কথা যতটুক বুঝতে পেরেছি তার অর্থ হচ্ছে পাপ नबी के गोना कीछे बोल माह तो मधक्टी কি সে গোনা মাফ হবে মানুষ যখন জামাত বদ্ধ হয়ে ওই মসজিদের দিকে যেতে থাকবে তখন এই জামাত যারা আল্লাহর দিন শিখবার জন্য আর শিখাবার জন্য ওই মসজিদের দিকে যাবে কফারত তাদের জীবনের সকল গোনা আল্লাহ মাফ করে দেবেন ওই মসজিদে যাওয়ার আগে এই হাদিস আহমদিজি ইমাম বহমতুল্লাহ তিনি তার এক আসমা বলেন হাজা হাদিস এই হাদিস টি সহিদার নবী মুহুর রসুল্লাহ আল্লাহকে বলেন तर कथा तोी करा बरु सुफिल मसाजीब मानुष गेखे शिखाय হে আল্লাহ তোমার ওই ফেরেস্তারা বলছে এদের জীবনের সকল গোনা খাতেন হ্যাঁ বন্ধুগণ কাল রসুল এই দাওয়াতের কাজ করে তো এই কাজটির ফজিলতটা কি এ হাদিস আবু দাউদ মুসনদে ইমাম আহমদ মেশকাতে সাতশো अठाश नम्बर हादिस अल्लासगुलजिदे उदेखे नमज पढ़े नमजे पढ़े किलिम हासिल कर तरह के कि्षा देवा शिक्षा ग्रहण कर नाम पड़ार पर बसे बसे तालीम हासिल करजर सव दीर्घ बक्तृतारोजन नहीं आज क्षूल कर फजाइल बहु क्यु एक कथा मैंने रखते क्या करते निष्ठार संगे करते देखते करते कम कर अल्लाहनबी क्या कि भाव कर सर्वप्रथम बोलें अलकुम कूझते पे दाव दीते जामन अल्लाह नबी प्रथम तरह के सालाम दुनिया जनबित भद्रमंडल हजूर असलम आगो कुरान हदीज जाने ना कहुजूर मीज शरीरफर मध्य पुसदे इमे प কবলাল যত কথা বলেন আগেই বলতে হবে আলাইকুম। কোন ব্যক্তিকে যখন দাওয়াত প্রথম তাকে বলবেন আসসালাম আলাইকুম আমাদের দেশে আর একদল হুজুররা আছে বলে আমাকে এসে গতকালকে একজন বল হুজুর খেতে বসেছেন তো তাই সালাম দিলাম না খাচ্ছেন তো এই সালাম দিলাম না আমি জিজ্ঞাসা করলাম ভাই এই খাওয়ার মতো খারাপ কাজ করছি সত্যি আপনার সালাম না দেওয়াই ভালো হয়েছে কেন খাওয়া খারাপ কাজ কিসে সালামের মানে হচ্ছে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক তাহলে আমি এই আল্লাহ শান্তি বর্ষণ করবে এটা আপনি চান না বলে অবশ্যই চাই বলে তাহলে আসসালাম আলাইকুম বললেন না কেন বলে আমাদের দেশের হুজুররা তো বলে যে খাবার সবাই নাকি সালাম দেওয়া যায় না हुजूर बनान कथा सालाम पेशा करार्थ खेते बस सालाम करा अबूदाबे पाब कायदार अध्यय अल्लाह नबी क्यों जी पेशा करते बस तक सालाम करा खेते बसे सालाम करा हुजूर शिक्षा আসসালাম কাবলাল কালাম এর পরে রসুল সাল্লাহ আলহ্লাম তার সঙ্গে কিছু কথা বলতেন লোকটি কেমন আছে তার কুশল বিনিময় করতেন কেমন আছে ওটা জানতে চাইতেন ধরেই বলতেন না ভাই অমুক জায়গায় আমরা আসছি ওখানে আসবেন দিনিমানের কথা হবে शुरू करतें ना कुशल बनीमय करत कम आचित हम बाप कैमन आम आज्ञासा करत सुरे आजबर भलो कैफियत तरह कथा जिज्ञासा करत करारोब्बत एस जितना बोलत भाई आसने एक जमात नहीं आस দিনের দাওয়াতে আসছি আসুন কোথায় দাওয়াত দিতেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ মারাফার ময়দানে যেতেন সেখানে নিজে একটি তাবু তৈরি করতেন সেই তাবুটা তার অস্থায়ী ঘর ছিল না সেই তাবুর ভিতর থেকে বেরিয়ে ওদের কাছে গিয়ে বলতেন দাওয়াত দিতেন যামি আমি ওখানে আছি ভালো আছেন যদি চান একবার আসেন কথাবার্তা হবে কত মধুর ব্যবহার ওই ক্ষেমার মধ্যে যেই না যেত আল্লাহনবী দিনের দাওয়াত দিতেন অনেকেই মুসলমান হয়ে বাড়িতে চলে গেছে। বন্দুগণ এর পরে তার কাছে আল্লাহ নবী করে শোনাতেন এর পরে তার অর্থ করতেন এর পরে নিজেদের রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দাওয়াতের তরিকা বন্দুগণ আমাদেরকে যদি দাওয়াত দিতে হয় তাহলে ওই তরিকা গুলোই আমাদেরকে গ্রহণ করতে হবে এর পরেও তালিম করা শিখিয়েছেন এই সবগুলো আমাদের জানতে হবে এরপরেই এই তাবলিগের উদ্দেশ্যে আমাদেরকে অগ্রসর হতে হবে ইনশা রহমান আমরা এই কথাগুলো আপনাদের সামনে পরবর্তী কোন একটি সময় পেশ আল্লাহর তার পথে তবলিগ করার তৌফিক দান করেন এই দোয়া করে এখান আজকার বক্তৃতা এখানে শেষ করছি আল্লাহিন على آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم السلام عليكم ورحمة الله وبركاته